আবদুল্লাহ ইবনু হিসাম রদ ইহু তু বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লাহ উলাইসাল্লাম এর সঙ্গে ছিলাম নবী সাল্লাহ আলাইস্লাম উমর ইবনু খতাব রদিয়াহতাল্লাহ্ন হস্ত ধারণকৃত অবস্থায় ছিলেন